প্রফেসর হুশিয়ার আমাদের উপর ভারী রাগ করেছেন আমরা সন্দেশে সেকালের জীবজন্তু সম্বন্ধে নানা কথা ছাপিয়েছি কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করিনি সত্যি এই আমাদের ভারী অন্যায় আমরা সেসব কাহিনী কিছুই জানতাম না কিন্তু প্রফেসর হুশিয়ার তার শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম এসব সত্যি কি মিথ্যে তা তোমরা বিচার করে নিও নমস্কার আমি গৌরব আর আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্প পডকাস্টে আজকে সুকুমার রায়ের হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি স্যার আর্থার কোনান ডোয়্যালের লস্ট ওয়ার্ল্ড দ্বারা অনুপ্রাণিত এই গল্পটি বা প্রহসনও বলতে পারেন বাঙালি পাঠকদের বড়ই প্রিয় তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি गोमरा थेरियम आ चिल्लान शुरू कर जून उन्नीस बारा बंदाकूश पहाड़े दस माइल उत्तर एन सब शुद्ध दस जन আমার ভাগ্নে চন্দ্রখাই দুজন শিকারী ছর সিং আর লকর সিং আর ছয়জন কুলি আমার কুকুরটাও সঙ্গে সঙ্গেই চলেছে নদীর ধারে তাঁবু খাটিয়ে জিনিসপত্র সব কুলিতে জিম্মায় দিয়ে আমি চন্দ্রখাই আর শিকারী দুজন সঙ্গে করে বেরিয়ে পড়লাম সঙ্গে বন্দুক ম্যাপ আর একটা মস্ত বাক্স তাতে আমাদের যন্ত্রপাতি আর খাবার জিনিস দু ঘন্টা পথ চলে আমরা এক জায়গায় এলাম সেখানকার সবই কেমন রকম বড় বড় গাছ তার একটাও নাম আমরা জানি না একটা গাছে প্রকাণ্ড বেলের মতো মস্ত মস্ত লাল রঙের ফল ঝুলছে একটা ফুলের গাছ দেখলাম তাতে হলদে সাদা ফুল হয়েছে এক একটা দেড় হাত লম্বা আরেকটা গাছে ঝিঙের মতো কিসব ঝুলছে পঁচিশ হাত দূর থেকে তার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় আমরা অবাক হয়ে এইসব দেখছি এমন সময় হঠাৎ হুফাপ গুপ শব্দে পাহাড়ের ওপর থেকে ভয়ানক একটা কোলাহল শোনা গেল আমি আর শিকারে দুজন তৎক্ষণাৎ বন্দুক নিয়ে খাড়া কিন্তু চন্দ্র খাই বাক্স থেকে দুই টিন জ্যাম বের করে নিশ্চিন্তে বসে খেতে লাগলো ওইটে তার একটা মস্ত দোষ খাওয়া পেলে তার আর বিপদ আপদ কিছুই জ্ঞান থাকে না এইভাবে প্রায় মিনিট দুয়েক দাঁড়িয়ে থাকবার পর লকর সিং হঠাৎ দেখতে পেল হাতি চাইতেও বড় কি একটা জন্তু গাছের ওপর থেকে তার দিকে তাকি তাকি হাসছে প্রথমে দেখে মনে হলো একটা প্রকাণ্ড মানুষ তারপর মনে হলো মানুষ নয় বাঁদর তারপর দেখি মানুষও নয় বাঁদরও নয় একেবারে নতুন রকমের জন্তু সেই লাল লাল ফলগুলোর খোসা ছাড়িয়ে খাচ্ছে আর আমাদের আমরা এই সুযোগে তার কয়েকখানা ছবি তুলে ফেললাম তারপর চন্দ্রখাই ভরসা করে এগিয়ে তাকে কিছু খাবার দিয়ে আসলো জন্তুটা মহা খুশি হয়ে এক গ্রাসে আস্ত একখানা পাউরুটি আর আজ সে গুড় শেষ করে তারপর পাঁচ সাতটা সিদ্ধ ডিম খোলা শুদ্ধ করমে ফেলল একটা করে গুড় দেওয়া হয়েছিল সে টিনটাও সে খাওয়ার করেছিল কিন্তু খানিক জি বিয়ে হঠাৎ বিশ্রি মুখ করে সে কান্না সরে গাও গাও শব্দে বিকট চিৎকার করে জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল আমি জন্তুটার নাম দিয়েছি হ্যাংলা থেরিয়াম চব্বিশে জুলাই উনিশশো বাইশ পাহাড়ের একুশ মাইল উত্তর এখানে এত দেখবার জিনিস আছে নতুন নতুন এত সব গাছপালা জীবজন্তু যে তারই সন্ধান করতে আর নমুনা সংগ্রহ করতে আমাদের সময় কেটে যাচ্ছে দুশো রকম পোকা আর প্রজাপতি আর পাঁচশো রকম গাছপালা ফুলফল সংগ্রহ করেছি আর ছবি যে কত তুলেছি তার সংখ্যাই হয় না একটা কোনো জ্যান্ত জানোয়ার ধরে সঙ্গে নেবার ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হয় সেবার যখন কটক টডন আমায় তারা করেছিল তখন সে কথা কেউ বিশ্বাস করেনি। নি এবার তাই জলজ্যান্ত প্রমাণ সংগ্রহ করে নিচ্ছি আমরা যখন বন্দাকুশ পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়টা কত উঁচু তা মাপা হয়নি সেদিন জরিপের যন্ত্র দিয়ে আমি আর চন্দ্র পাহাড়টাকে মেপে দেখলাম আমার হিসেবে হলো ষোলো হাজার ফুট কিন্তু চন্দ্রখাই হিসেব করলো বেয়াল্লিশ হাজার তাই আজ আবার সাবধানে দুজনে মিলে মেপে দেখলাম ইবার হলো মোটে দু ফুট বোধহয় আমাদের যন্ত্রে কোনো দোষ হয়ে থাকবে যা হোক এইটা নিশ্চয়ই যে এই পর্যন্ত ওই পাহাড়ের চূড়োয় আর কেউ ওঠেনি এ এক সম্পূর্ণ অজানা দেশ কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নেই নিজেদের ম্যাপ নিজেরা তৈরি করে পথ চলতে হয় আজ সকালে এক কান্ড হয়ে গেছে লকর সিং একটা গাছে হলদি রঙের খেতে গিয়েছিল এক কামড় খেতেই হঠাৎ হাত পা খিচিয়ে সে আর করে মাটিতে পরে ছটফট করতে লাগলো তাই দেখে ছক্কর সিং ভাইয়া ভাইয়া বলে কেঁদে অস্থির যা হোক মিনিট দশেক ওই রকম হাত পা ছুড়ে লকর সিং একটু ঠান্ডা হয়ে উঠে বসল তখনই আমাদের চোখে পড়লো যে একটা জন্তু কাছেই ঝোপের আড়াল থেকে অত্যন্ত বিরক্তমতন মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে তার চেহারা দেখলে মনে হয় যে সংসারে তার কোনো সুখ নেই এইসব গোলমাল কাটি কিছুই তার পছন্দ হচ্ছে না আমি তার নাম দিয়েছি গোমরা থেরিয়াম এমন খিট খিটে খুঁত খুঁতে গোমরা মেজাজের জন্তু আমরা আর দ্বিতীয় দেখিনি। আমরা তাকে তোয়াজ তোয়াজ করে খাবার দিয়ে ভোলাবার চেষ্টা সে অত্যন্ত করেছিলামোঁত মুখ করে করে। অনেক আপত্তি জানিয়ে আধখানা পাউরুটি আর দুটো কলা খেয়ে তারপর একটুখানি পেয়ারার জেলি মুখে দিতেই এমন চটে গেল যে রেগে সারা গায়ে জেলিয়ার মাখন মাখিয়ে আমাদের দিকে পিছন ফিরে মাটিতে মাথা ঠুকতে লাগল পাহাড়ের সকালবেলায় খেতে বসেছি এমন সময় এই এইরকম একটা শব্দ শোনা গেল একটুখানি উঁকি মেরে দেখি আমাদের তাঁবুর কাছে প্রায় বা ওই দিকে সামনে চলবে তো পিছন বাগে চায় দশ পা না যেতেই পায়ে পায় জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে তার বোধহয় ইচ্ছা ছিল তাঁবুটা ভালো করে দেখে কিন্তু হঠাৎ আমায় দেখতে পেয়ে সে এমন ভরকে গেল যে তখনই হুম করে ঘাড় বা দেখতে লাগলো চন্দ্র খাই বলল ঠিক হয়েছে এইটাকে ধরে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক তখন সকলের উৎসাহ দেখে কি আমি ছক্কর বললাম তুমি বন্ধুকের আওয়াজ কর। তাহলে পাখিটা নিশ্চয়ই চমকে পড়ে যাবে আর সেই সুযোগে আমরা চার পাঁচজন তাকে চেপে ধরব ছিং বন্ধুক নিয়ে আওয়াজ করতে পাখিটা ঠ্যাং মুড়ে মাটির উপর বসে পড়ল। আর আমাদের দিকে তাকিয়ে ক্যাট ক্যাট শব্দ করে ভয়ানক ডানা ঝাপটাতে লাগলো তাই দেখে আমাদের আর এগুতে সাহস হলো না কিন্তু লক্কর সিং হাজার হোক তেজি সে দৌড়ে গিয়ে পাখিটার বুকে ধাই করে এক ছাতার বাড়ি বসিয়ে দিল ছাতার বাড়ি খেয়ে পাখিটা সেই আঘাতটা পাখিটার মাথায় লাগলো না লাগলো গিয়ে লক্কর সিং এর বুকে তাতে পাখিটা ভয় পেয়ে লকর সিং কে ছেড়ে দিল বটে কিন্তু দুই ভাইয় এমন মারামারি বেঁধে উঠলো যে আমরা ভাবলাম দুটুই এবার মরে বুঝি দুজনের তেজ কি তখন আমি আর দুজন কুলি ছিং এর জামা ধরে টেনে রাখছি সে আমাদের শুদ্ধ হিঁচড়ে নিয়ে ভাইয়ের নাকে ঘুষি চালাচ্ছে চন্দ্রক্ষাই রীতিমতো ভারীকে মানুষ সে ছক্কর সিং এর কোমর ধরে লটকে আছে ছক্কর সিং তাই শুদ্ধ মাটি থেকে তিন হাত লাফিয়ে উঠে বনবন করে বন্দুক ঘোরাচ্ছে হাজার হোক পাঞ্জাবের লোক কি না মারামারি থামাতে গিয়ে সেই ফাঁকে পাখিটা যে কখন পালালো পেলাম না। এই কতগুলো যাই কয়েকটা এইখিগুলো সংগ্রহ হয়েছিল তাতেই যথেষ্ট প্রমাণ হবে পয়লা সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে আমাদের খাবার ইত্যাদি ক্রমে ফুরিয়ে আসছে তরি তরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে টাটকা জিনিসের মধ্যে সঙ্গে কতগুলো হাঁস আর মুরগি আছে তারা রোজ কয়েকটা করে ডিম দেয় তাছাড়া খালি বিস্কুট জ্যাম টিনের দুধ আর ফল টিনের মাছ আর মাংস এইসব কয়েক সপ্তাহের মতো আছে সুতরাং এই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ফিরতে হবে আমরা এইসব জিনিস গুনছি আর সাজি গুজি রাখছি এমন সময় ছক্কর সিং বলল যে লক্কর সিং ভোরবেলা কোথায় বেরিয়েছে এখনো ফেরেনি আমরা বললাম ব্যস্ত কেন সে আসবে এখন যাবে আবার কোথায় তার পরেও দুই তিন ঘন্টা গেল অথচ না আমরা তাকে খুঁজতে বেরোবার পরামর্শ করছি এমন সময় হঠাৎ একটা ঝোপের উপর দিয়ে একটা প্রকাণ্ড জানোয়ারের মাথা দেখা গেল মাথাটা উঠছে নামছে আর মাতালের মতো টলছে দেখি আমরা সুরসুর করে তাঁবুর আড়ালে পালাতে যাচ্ছি এমন সময় শুনলাম লকর সিং চেঁচিয়ে বলছে না না। ও বলবে তারপরের মুহূর্তেই দেখি লিং বুক ফুলিয়ে সেই পাগড়ির কাপড় দিয়ে সে অত বড় জানোয়ারটাকে বেঁধে নিয়ে এসেছে আমাদের প্রশ্নের উত্তরে লক্কর সিং বললো যে সে সকালবেলা কুঁজো নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিল ফেরবার সময় এই জন্তুটার সঙ্গে তার দেখা তাকে দেখি জন্তুটা মাটিতে শুয়ে ক শব্দ করতে লাগল সে দেখল জন্তুটার পায় কাঁটা ফুটেছে আর তাই দিয়ে দরদর করে রক্ত পড়ছে। খুব করে তার পায়ের কাঁটাটি তুলে বেশ করে ধুয়ে নিজের রুমাল দিয়ে বেঁধে দিল তারপর জানোয়ারটা তার সঙ্গে সঙ্গে আসছে দেখে তাকে পাগড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে আমরা সবাই বললাম তাহলে ওরকম বাধাই থাক দেখি ওটাকে সঙ্গে করে দেশে নিয়ে যাওয়া যায় কিনা জন্তুটার নাম রাখা গেল ল্যাংড়া থেরিয়া সকালে তো এই কাণ্ড বিকেলবেলা আরেক ফ্যাঁসাদ উপস্থিত তখন আমরা সবে মাত্র তাঁবুতে ফিরেছি হঠাৎ আমাদের তাঁবুর বেশ কাছেই একটা বিকট চিৎকারের শব্দ শোনা গেল অনেকগুলো চিলার পেঁচা একসঙ্গে চেঁচালে যেরকম আওয়াজ হয় কতটা সেই রকম ল্যাংরা থেরিয়ামটা ঘাসের ওপর শুয়ে শুয়ে একটা গাছের লম্বা লম্বা পাতা ছিড়ে লাফিয়ে কতক দৌড়ে এক মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলের ভিতর মিলিয়ে গেল আমরা ব্যাপারটা কিছু বুঝতে না পেরে ভয় ভয় খুব সাবধানে এগিয়ে গিয়ে দেখি একটা প্রকান্ড জন্তু সেটা কুমিরও নয় সাপও নয় নয় অথচ তিনটেরই কিছু কিছু আদল আছে সে এক হাত মস্ত হা করেছে আর একটা ছোট নিরীহ তারস্য হয়ে বসে আছে আমরা মনে করলাম যে এইবার বেচারাকে খাবে বুঝি কিন্তু পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল কেবল চিৎকারই চলতে লাগলো খাবার কোনো চেষ্টাই দেখা গেল না লকর সিং বললো আমি ওটাকে গুলি করি আমি বললাম কাজ নেই গুলি যদি ঠিক মতো না লাগে তাহলে জন্তুটা খেপে গিয়ে কি জানি করে বসবে তা কে জানে এই বলতে বলতেই ধেরে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতো এঁকে নদীর দিকে চলে গেল চন্দ্রখাই বলল জন্তুটার নাম দেওয়া থাক চিল্লান সরাস ছক্কর বলল ও বাচ্চা কো নাম দেচারা থরিয়ম সাতই সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে নদীর বাঘ ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একেবারে শেষ কিনারায় এসে পড়েছি আর দিকে এগোবার জি দেওয়ালের মতো খাড়া পাহাড় সোজা দুশো তিনশো হাত নিচে সমতল জমি পর্যন্ত নেমে গিয়েছে যেদিকে তাকাই সেদিকে এই রকম নিচের যে সমতল জমি সে একেবারে মরুভূমির মতো কোথাও গাছপালা নেই জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে এইসব দেখছি পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে বাদুরের মতো মাথা নিচু করে ঘুমোচ্ছে তখন এদিক ওদিক তাকিয়ে এরকম আরো পাঁচ সাতটা জন্তু দেখতে পেলাম কোনোটা ঘাড় গুঁজে ঘুমোচ্ছে কোনোটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে আর অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে থোঁড় ঢুকিয়ে কি যেন খুটে খুঁটে বের করে খাচ্ছে এই এইরকম দেখছি এমন সময় হঠাৎ কট কটাং কট শব্দ করে প্রথম জন্তুটা হুড়মুড় করে দানা মেলে একেবারে সোজা আমাদের দিকে উড়ে আসতে লাগলো ভয় আমাদের হাত পাগুলো গুটি আসতে লাগলো এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গেলাম জন্তুটা মুহূর্তের মধ্যে একেবারে আমাদের মাথার উপরে এসে পড়লো তারপর যে কি হলো আমাদের ভালো করে মনে নেই মনে পড়ে যে তাতেই আমার দম্বেই প্রাণ বের হওয়ার জোগাড় করেছিল অন্য সকলের অবস্থাও সেই রকম অথবা তার চাইতেও খারাপ যখন আমার হুশ হলো তখন থেকে সকলেরই গা রক্ত করছে। ছক্কর একটা চোখ ফুলে প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছে লক্কর সিং এমন বা গিয়েছে যে সে চন্দ্র খাই এক হাতে রুমাল দিয়ে কপালের আর ঘাড়ের রক্ত মুঠছে আর আরেক হাতে এক মুঠো বিস্কুট নিয়ে খুব মন দিয়ে খাচ্ছে আমরা তখন আর বেশি আলোচনা না করে জিনিসপত্র গুটিয়ে বন্দাকোষ পাহাড়ের দিকে ফিরে চললাম। এখানেই শেষ। কিন্তু আমরা আরো খবর জানবার জন্য তাকে চিঠি লিখেছিলাম তার উত্তরে তিনি তার ভাগ নেকে পাঠিয়ে দিয়ে লিখলেন এর সব খবর পাবে চন্দ্রখাইয়ের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয় খুব সংক্ষেপে তা হচ্ছে এই আমরা আপনারা সব নমুনা সংগ্রহ করেছিলেন সে সব কোথায় গেলে দেখতে পাওয়া যায় চন্দ্র সে সব হারিয়ে গিয়েছে আমরা বলেন কি হারিয়ে গেল এমন এমন জিনিস সব হারিয়ে ফেললেন চন্দ্র হ্যাঁ প্রাণটুকু যে হারায়নি তাই যথেষ্ট সে দেশের ঝড় তো আপনারা দেখেননি তার এক এক ঝাপটায় আমাদের যন্ত্রপাতি বড় বড় তাঁবু আর নমুনার বাক্স সব কাগজের মতো হুশ করে উড়িয়ে নেয় আমাকেই তো পাঁচ সাতবার উড়িয়ে নিয়েছিল একবার তো ভাবলাম মরেই গেছি কুকুরটাকে যে কোথায় উড়িয়ে নিল সে আর খুঁজেই পেলাম না সে যা বিপদ কাটা কম্পাস প্ল্যান ম্যাপ খাতাপত্র কিছুই বাকি রাখেনি কী করে যে ফিরলাম তা শুনলে আপনার ওই চুলদারি সব সজাড়ুর কাটার মতো খাড়া হয়ে উঠবে আতপেটা খেয়ে কোনোদিন না খেয়ে আন্দাজে পথ চলে দুই সপ্তাহের রাস্তা পার হতে আমাদের পুরো তিন মাস লেগেছিল আমরা তাহলে আপনার প্রমাণ যা কিছু ছিল সব নষ্ট হয়েছে চন্দ্র এই তো আমি রয়েছি মামা রয়েছেন আবার কি প্রমাণ চাই আরে এই আপনাদের সন্দেশের জন্যে কতগুলো ছবি এঁকে এনেছি এতে অনেক প্রমাণ হবে আমাদের ছাপাখানার একটা ছোকরা ঠাট্টা করে বললো আপনি কোন আরেকজন বলল উনি হচ্ছেন গপ্প বসে বসে গপ্প শুনে চন্দ্রখাই ভীষণ রেগে আমাদের টেবিল থেকে একমুটো চিনে বাদাম আর গোটা হাস্টে পান উঠিয়ে নিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল ব্যাপার তো এই এখন তোমরা কেউ যদি আরও কিছু জানতে চাও তাহলে আমাদের ঠিকানায় প্রফেসর হোঁশিয়ারকে চিঠি লিখলে আমরা তার জবাব আনিয়ে দিতে পার আপনারা শুনলেন হেসুরাম হুঁশিয়ারের ডায়েরি তাহলে আজকে এখানে শেষ করছি ইতিমধ্যে শুনতে থাকুন এবং শোনান गल्प पडकस्ट नमस्कार